একগ্রতা নষ্ট করে সে অথবা নামাজের সব জাতি জানানো থাকা প্রায় ভালো বাতি বন্ধ করার মধ্যে কোনো প্রজাত বিশেষ করে যদি এজন্য বন্ধ করা হয় একটু চোখ বন্ধ করে আরামের সাথে নমজা দেখবি এটা মাকর আরামের জন্য বাতি বন্ধ করে এটা পারে মানে আমরা না বুঝি কি আমার খেলোর প্রতিদিন কিন্তু এত ইয়ে আসে না পোকা আসে না আজকে এসেছিল কিন্তু আজকে বাগরি গুর্ব যখন জ্বালো তখন অনেক আসে যদি তোমরা জ্বালিয়ে রাখো যখন বেশি অসুবিধা হয় তখন মধ্যে করো এখন তো শুরুতেই বন্ধ এটা করো আজকে আমরা কোরআন কোরআন করিম সম্পর্কে কোরআন चिंतार दबी राधे गभीर शिक्षारूपल धारण कर असंख्य अर्था घोषणा करें আমি তোমাদের প্রতি নাজিক বলেছি এমন এক কিতাব যার ভিতর আমাদের যার ভিতর তোমাদের আলোচনা রয়েছে তোমরা কেন চিন্তা কর না এই আয়ন আমাদের বলে কুরআ একটি পুরস্কার স্বচ্ছ সত্য ও বিশ্বস্ত আয়ন যে আয়নায় প্রত্যেক মানুষ নিজের চেহারা সহ দেখতে পারে সমাজের নিজ অবস্থান নির্ণয় করতে পারে আল্লাহ কাকে নিকট নিজ মর্যাদার ধারণা দিতে পারে चारित्रिकुणावी मंदलूटे अर्थात एक तुम्हारे आलोचना अवस्था बैशिष्ट उल्लेख कर आयात अर्थ अनेक आगे बोल ठीक है अवकाश आज हमारे पूर्वश्री उलाम कुरान के एक जीवंत सबाद जीवन घनी मन पड़ता तेज़ दृष्टि कुरआन को ऐतिहासिक और पूर्णतत्व जिन नए जावल अतीत और प्राचीनकाल लोक देव आलोचना करें जीवित मानस सम्पर्क जा रो वक्त नहीं सदा परवर्तनशील मनुष्य जिंदगी नहीं और अवणीत असंख्य मानुष जरा पृथ्वी विभिन्न प्रान विभिन्न समय अवस्थान कर तरह जर को सम्पर्क नहीं আমাদের পর্বসী মুজিবুর্বল নিজ চারিত্রিক বৈশিষ্ট্য ও নিজের মানুষটি সম্পর্কে সম্ভব ধারণা রাখতেন প্রতিটি তাদের সম্মুখে উজ্জ্বল তারা এই কোরআনের সাহায্যেই পথ এই বিরল বিস্ময়কর কিতাবই নিজেদেরকে খুঁজে নিজ রুচি ও প্রকৃতির আসল ভূপ এখানেই খুঁজতেন এবং খুব নিজেকে আবিষ্কার করতেন নিজেকে চিনে নিতেন কোরআনের কি দেখতে পেলে আল্লাহ কাকের শুক্রিয়া আদায় ছু দেখলে তাও বাহমিনের অন্তর্ভুক্তি অন্তত সহনশীলতা গাম্ভীর ছিলেন এত সত্ত্বেও যখন প্রধানিত হতেন তখন তার আত্মমর্যাদা বোধ ও স্বীয় তার ভূমন্ত সিংহ জেগে উঠত আরবের লোকেরা বলত যখন আহ্নফ প্রধান্বিত হয় তখন এক লক্ষ জনবাদীও প্রধান্বিত হয় হয় আমি এই কাহিনী আবু আবু আবদুল্লাহম্মদ মোহাম্মদ নাস আলমারি রহমতুল্লাহ আলেন মৃত দুইশো পঁচাত্তর হিসবি এর বিখ্যাত খিতাব কেয়ামুল লাইরে পাঠ করেছে শঙ্কর ভজত আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ তিনি এ এই কিতাব সম্ভবত নিজ শহর বার্দা অবস্থান গাড়ি রচনা করেছিলেন ঘটনাটি এই যে একদিন হজরত আহনাব বিন কায়ে রহমতুল্লাহ বসেছিলেন এ সময় উপরোক্ত আয়াত এক ব্যক্তিকে দিলাওয়ট করতে শুনলেন এই আয়াত শুনে তিনি চমকি উঠলেন বললেন আমার আলোচনা আছে আচ্ছা তুরআনুল করিম আনু দেখি আপনি তাতে নিজ আলোচনা খুঁজে পাইনি দেখি তো আমি কাদের সঙ্গে কাদের সাথে আমার সাদৃশ্য তিনি যখন কুরআন খুললেন তখন উন্নত আয়াতটি তার নজরে كانوا قليلا من الليل ما يهجعون و بالأسحادهم يستغفرون وفي في أموالهم حق الوسائل والمقهوم ترى غطير أولكو شموئي همان ابو ترى صحيح شموئي استغفال بكتو تدر دهان شمو ده جاكو حق ده. سورة سورة زالية آيات اکنم اکن. اکن. سورة زالية سورة نمبر اکنمو آيات شكرو অতপর এআ দৃষ্টি পড়লা জায় ফা জুন রাতের বেলা তাদের পার্শ্বদেশ বিছানা থেকে পৃথক হয়ে যায় এবং তারা নিজ প্রতিপালককে ভয়েও আসার মিস্তৃত অনুভূতির সাথে রাখে আর আমি তাদেরকে যে রিসিভ দিয়েছি তা থেকে সৎ একজন লোকের আলোচনা তার কি যাদের পরিচয় এভাবে أصحاب الجنة يوم إذن خير مستقر و أحسن مقينة شهدين جنلات بشدير بشستان هوليو كرشتو و هم ديستر بشستان هوليو منارون سورة فرقات آيات جبش أرى قلتني أمون لك دين مخم كهولين جالد بوري جائد الذين ينفقون في السراء والضراء والقاظمين الغيب والعافين عن الناس والله يحب المحسنين جرى شد شلو و شد شلو بستان الله এবং যারা নিজের উপর হজম করতে ও মানুষকে ক্ষমা আল্লাহ পূর্ণবানদের ভালোবাসে এরপর তার সামনে এমন কিছু মানুষের চিত্র এলো যাদের আলোচনা করেছে তারা নিজেদের উপর প্রাধান্য দেয় যদিও তাদের অভাবনত থা যারা স্বভাবের কারগণ্য হতে মুক্তি লাভ করে তারাই سدحش ايات نور ايركون تامنله ايات والذين يشتريكون كبائر الاسم والفواحش واذا ما غضبوه يرفضون والذين استجابوا لربهم واقاموا الصلاه وامرهم شورى بينهم ومما وسعناهم ينفقون اغم جرا برغونا واستيل كرونا اغم تكون تديت اجي تكون سما كلش اغم جرا تديت روت كانوا নামাজ কে এবং যাদের কাজকর্ম পারস্পরিক পরামর্শ থেমে গেলেন এবং বললেন হায় আল্লাহ আমি তো এখান নিজেকে খুঁজে পাচ্ছি না এরপর তিনি অন্যত্র নিজেকে খুঁজতে রাখলেন তখন তিনি একদল লোকের আলোচনায় দেখতে পেলেন কারণে আপন উপাশ্যদেবকে পরিত্যাগ করবিশ এরপর ওই সকল লোকের আলোচনা দেখতে পেলে যাদেরকে জিজ্ঞাসা করা হতো তারা বলবে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা মিসকিন থেকে খাবার দিতাম না আর যারা অহেতুক আলাপ আলোচনায় মগ্ন হতো আমরাও তাদের সঙ্গে যাতে এবং আমরা কর্মফল দিবসকে অবিশ্বাস করতাম সেই নিশ্চিত বিষয় আমাদের সামনে এসেই আল্লাহ আমি পৃষ্ঠা উঠতে লাগলেন খুঁজতে খুঁজতে যখন এআ দৃষ্টি করল আহ না অপর কিছু লোক এমন যারা নিজেদের দোষ স্বীকার করেছে তারা এক সৎ সাথে অন্য অসৎ কাজ মিলিয়ে তারা এক সৎ কাজের সাথে অন্য অসৎ কাজ মিলিয়ে ফেলেছে আশা করা যায় আল্লাহাদের নিশ্চয়ই আল্লাহ তখন তিনি বলে উঠলেন রিয়া আল্লাহ আমি তো এদেরই জন্ম আসুন আমরাও নিজেদেরকে খুঁজি আসুন আমরাও আমরাও আমাদের আলোচনা স্থির যেমন কেটে আছে আলোচনা কোরআন ব্যক্তি গোষ্ঠী উভয়ের আলোচনায় করেছে সকলের বিপরীতি দেখা যায় আল্লাহ ঘোষণা করেন الله على ما في قلبك هو البدي الخسر وإذا تولى سعاه الأرض او فيها ويهلك الحرث والنس والله لا يحب الخسر وإذا قيل له اتق الله اخذته عسهه الاثم فحسبه جهنم ولا بئس المقام ابو مانوشي مرتي এখন লোক আছে আর্থিক জীবন সম্পর্কে যার কথা মনে উঠতো করি আর তার অন্তরে যা সে তোমার শত্রুদের না যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করে তখন আত্মাভিমান তাকে আরো বেশি গুনাহি পরিচিত সুতরাং এমন ব্যক্তির জন্য যেহার নামে যথেষ্ট এবং তার জীবন পরিচালে বাবা দুশো চার পর আল্লাহ এবং আরেক দলের আলোচনা এভাবে করা হয়েছে الذين على المؤمنين اعز من على الكافرين يجادلون في سبيل الله ولا يخافون لو ملائك ذلك فضل الله ياتيه من يشاء الله واسع عليم ايه المؤمنগণ তোমাদের মধ্যে হতে কে অনেকে দ্বীন থেকে ভিড়ে যায় যাতে আল্লাহ এমন লোক সৃষ্টি করেন যেটা আল্লাহর অনুগ্রহ যা তিনিান এই ইমানদারদের মধ্যেই এমন লোহ আছে যারা আল্লাহর সনির্ভৃত প্রতি সত্যি প্রণীত হয়েছে এবং তাদের মধ্যে এমন লোক আছে যারা তাদের নজরানা আদায় করেছে এবং আছে এমন কিছু লোক যারা এখনো প্রতীক্ষায় আছে আর তারা তাদের ইচ্ছার ভিতর কিছু না শরিতর্কি নিষেধ করেছে সদাচরণের বদলা অসচেচনতা দেওয়া নিন্দা করেছে এবং এই ধরনের লোকের অসুখ পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শী করে ঘোষণা করেছে नियम सूप्रिय आदाये स्वच्छल और भाद्रता পদার বল্লাহ মহরম করিয়া কানাত আনতা রহমা ইনক ইয়াতি হাদিস করা রুগলা নি ফুল মাকা অতঃপর জানে আমুল্লাহ ফাআদাহাহুল্লাহ নিবাস শান্তি পুর ও শান্তি মাকা নিছমাউ আল্লাহ একজন উপস্থিত স্থানতে আছেন নিরপরাধ শান্তি পুর থেকে জীবিতা চলে আসছে প্রত্যেক প্রতিদিন কতпорта কতпорта আল্লাহর নিয়ামতের অভিজ্ঞতা শতпортаরা কতпорта আল্লাহর নিয়ামতের আল্লাহ এক জনবসতি দৃষ্টান্ত দিচ্ছে যা ছিল নিরাপদ ও শান্তিপূর্ণ দিক থেকে তার জীবিকা চলে আসত পর্যাপ্ত পরিমাণে অতঃপর তা আল্লাহর নিয়ামদের অপেক্ষা করে দিলেন ফলে আল্লাহ তাদের কৃতকর্মের কারণ তাদেরকে ক্ষুধা ও গীতির পোশাক আস্বাদন করা সুরানা খান একসা মানবীয় বৈশিষ্ট্যের শাশ্বত নমুনা মানব বৈশিষ্ট্যের শাশ্বত নমুনা পুরমে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বর্ণিত হয়েছে কোথাও কোন শৈল শিশুের নামে যেমন ফিরাউল क्या दुष्टमी नेतर नामेम कहू अहंकारी कमे कानून क्यों आग अभद्ध अत्याचारद आज सम्प्रदाय आब कौन कारिगर विद्यारेदर्शी जून सामूज सम्प्रदाय यह सब ही मानव बैशिष्ट्य शाश्वत मिलना जदिव व्यक्ति गोष्ठी निर्धारित भूखंडे निर्धारित समय क्योंकि तरफ चारित्रिक वैशिष्ट जब उल्लेख करा समय भूखंड তখন তারা সময় ও ভূখণ্ডের সাথে সীমাবদ্ধ থাকেন বরংকলের সকল ভূখণ্ডের মানুষের পরিণত অনুসরণ করে চলবে তেমন এদেরকে নিজের নেতা ও আদর্শ বানাবে তাদের পরিণতিও এদের মতোই না আল্লাহ কাক আমাদের সবাইকে এই স্বচ্ছ আয় আত্মদর্শন করে সংশোধিত হওয়ার তাফিক জানতে সময় এই বিষয়টা খেয়াল রাখেন সরাসরি অর্থ বুঝে চিন্তা যত গভীর চিন্তা হবে স্বাভাবিক চিন্তা করে পড়লেও এই বিষয়টা যে আমি আমার নমুনা কাদেরকে বানাবো কাদের তরিকে আমি চলবো না এই সুচকটা একটু করে খেয়াল করে পড়লো ধরা করে নূন্যতম দাদাগুর চিন্তা ভাবনা দরকার যাতে পার্থক্যটা আর যারা সরাসরি হয়তো অর্থ এখনো বুঝতে পারে না অনুবাদ নির্ভরযোগ্য অনুবাদ গ্রন্থ পাশে থাকলে আমাদের সলফের তিলাওয়াতছক পড়া ছিল না আমরা পড়া শব্দে বলি কোরআন পড়া মুছক পড়া ছিল না আমাদের আমাদের ওনারা করতে হলো কোরআনের তিলাওয়াত ছেন কোরআন এমন না কিন্তু ওনারা কোরআন তিলাওয়াত শব্দের মধ্যে তাৎপর্য তিলাওয়াতের আমি ধানি করতে হলো পিছু পিছু চালাফ কোরআন তিলাওয়াত করতেন যা কোরআনে আমলতাবত শব্দের তাৎপর্যন্তলু তালাৎলু আমলিত হলো অনুধাবনের পর উপলব্ধির পর ওনাদের তিলাবতের মধ্যে ছিল সহি শুদ্ধ পাঠ উপলব্ধি আমল তিনটা বিষয় সারা ফেরাভাতের আস্তে আস্তে আমাদের শিথিল হলে একটু একটু করে হলো আনবে বিন্কুল না তখন আজকাল কোরআন কোরআন কোরআন নিয়ে অনেক গবেষণা নেই ছাড়া গবেষণা এটা ছাড়া গবেষণা এটা এটা অনেক এটা চেষ্টা হল বক্র গবেষণা কোরআন বুঝার চেষ্টা অমিতাগুলো রুদ্ধি এটা যার উপর কোরআন নাজিল হয়েছে যাদের সামনে কোরআন নাজিল হয়েছে যে রাসুলের উপর কোরআন নাজিল হয়েছে তার থেকে যারা কোরআন শিখেছেন তাদের থেকে যারা শিখেছেন ওনাদের সুরত সিরত ওনাদের মন মানুষ রুচি প্রকৃতি সামনে রেখে যে কোরআন বুঝে করে সেটা হলে কোরআনের অনুধাবন কোরআনের তাদাব বুধ থেকে দূরে সরে সিরাতে রেস্ট এবং হায়াতে থেকে থেকে দূরে সরে যে কোরআনের আসলে গবেষণা এটা কোরআনের তাদাব আরও জড়ো জিনিস নিয়ে গবেষণা করতে তো কোরআন নিয়ে গবেষণা করে এটা হল হয়তো কোরআনকে বিকৃত করবে হয় মিছক একটা নলেজের বই হিসাবে পেশ করবে সমাজের সামনে বিকৃত করবে এটা তো অনেক ভয়াবহ আর না হয় সমাজের সামনে কোরআনকে একটা নলেজ গ্রন্থ অনেক মালুমাতের একটা আছে নলেদ আছে জ্ঞানের বিষয় আছে ওই থেকে সমাজের সঙ্গে নাম কোরআন নাম একটা নামে হল এলাম নাম কি এসেছে কোরআনের কোরআন কিন্তু কোরআন অনেক উপাধি অনেক নাম এসেছে নাম মূল নাম তো আর আর নাম অনেক বৈশিষ্ট্য এই শুধু করানোর এলেমের দিকটা সমাজকে দাদা এই জন্য তালিকায় কোরআনকে কোরআন সম্পর্ক লিখক পড়ার মধ্যে না থাকি এটা সলাফের লিখক পড়াতে থাকা এটা সলাফিত আর কোরআন কোরআন শুধু এলেমের গ্রন্থ কোরআন থেকে এলেম নিব এলেম বিতরণ করব এটা সলাফের তারিগা ছিল কোরআনের সাথে অন্তরের মহাপত অন্তরঙ্গতা থাকতে এবং কোরআনকে নিজের দিল দিমাগে কলভে রূপে জাহের এবং বাতেনে বাস্তবায়ন করার চেষ্টা শব্দের কথাটা ধ্যানে রাখলে হয়